বাংলা লেকচারে আমরা গত পর্বগুলোতে আলোচনা করছিলাম লেখকের বর্ণিত চারটি প্রাথমিক মূলনীতি বিষয়ে প্রথম মূলনীতিটি হল আর লেখক বলতে আল্লাহ রাসুল্লাহ জ্ঞানকে বুঝিয়েছেন দ্বিতীয় মূলনীতিটি হল ঐম অনুযায়ী আমল করা আমরা গত ক্লাসে তা শেষ করেছি আর তৃতীয়টি হল অর্জিত আইল মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়া করা আল মাস আল্লা এখানে ইলাইহির যে দোয়ামির বা সর্বনাম তার মাধ্যমে কি বোঝানো হচ্ছে আদা ইলাইহি এখানে ইলাইহির মাধ্যমে সর্বশেষ বিষয়টি অর্থাৎ রিল্ম অনুযায়ী আমল করার প্রতি আহ্বান করাকে বোঝানো হচ্ছে আমরা আগেই বলেছি যে জ্ঞান অর্জন করা ছাড়া তা প্রয়োগ করা সম্ভব না সুতরাং মূলত মানুষকে দাওয়াত দেওয়ার অর্থ হল অর্জন ও নিজের জীবনে প্রয়োগের দিকে আহ্বান করা এ দুটো বিষয় একে অপরের সাথে অবিচ্ছেদ্য দাওয়াত দেয়া ফর্জে আইন না ফর্জে কিফায়া এটা জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা কি সবার জন্য ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক নাকি সামষ্টিকভাবে বাধ্যতামূলক দাওয়াত দেয়া আমর বিলা আরুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের অন্তর্ভুক্ত আর এই প্রশ্নের উত্তরের দুটো অংশ আছে করা ফর্জে কিফায়া এ প্রশ্নের উত্তরের প্রথম অংশ হলো উম্মার মধ্যে এমন এক দল লোক থাকতে হবে যারা একনিষ্ঠভাবে ভাবে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব পালন করবে তারা এক অনিষ্ঠভাবে সুনির্দিষ্ট দায়িত্ব হিসেবে এই কাজটি করবে আর এটা হল ফর্জে কিফায়া বা সমষ্টিগত দায়িত্ব যদি উম্মার মধ্যে কোনো একদল মানুষ এ দায়িত্ব পালন করে তাহলে সেটা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে উম্মার প্রত্যেক ব্যক্তির খতিব হওয়ার প্রয়োজন নেই আমাদের এক দশমিক ছয় বিলিয়ন খতিবের প্রয়োজন নেই প্রত্যেক ব্যক্তির জন্য বুখারির সব হাদিসের ব্যাখ্যা জানা বা সব হাদিসের সনদ জানা জরুরি না কিছু সংখ্যক ব্যক্তি হাদিস মুস্তাহ সিরা ইত্যাদি নিয়ে বিস্তারিত গভীর জ্ঞান অর্জন করলেই যথেষ্ট আর এগুলো সবই ফরজে কিফায়া সুরা আবার একশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেন ফলৌল নফরমিং কুি ফির কম মিহু ত ইফতুত সকু ফিদ্দী নিলু জি রু কৌমহুম ইজ রজ ইলহিম আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে তারপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং নিজ সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যাতে তারা গুণা থেকে বেঁচে থাকে অর্থাৎ এমন একদল লোক থাকা উচিত যারা দিনের জ্ঞান ও নির্দেশনা লাভ করবেন এবং তারা পরবর্তীতে নিজেদের সম্প্রদায়কে এসব ব্যাপারে অবহিত করবেন একদল লোকের প্রয়োজন যারা দাওয়ার আহ্বান করবে কেউ যখন সৃষ্টি করবে তখন তারা সেটা মোকাবেলা করবেন যখন দেশের সরকার কুফরের প্রচার করবে তখন কাউকে না কাউকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কাউকে না কাউকে রাফিদা খারেজি আর মুরজিয়াদের মতবাদের জবাব দিতে হবে প্রতিরোধ করতে হবে কিছু মানুষ জুমার খুদ্া দিবে জামায়াতের ইমামতি করবেন কেউ কেউ জ্ঞান অর্জন করবেন সবার পক্ষে সবকিছু করা সম্ভব না বস্তুত পুরো উম্মার সবার উপর বিস্তারিত জ্ঞান অর্জনের দায়িত্ব চাপিয়ে দেয়া অসম্ভব একটা ব্যাপার ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন উম্মার অগ্রভাগে একদল লোকের প্রয়োজন যারা অন্যায়কে বাধা দেবে আর সত্য প্রচার করবে এখান থেকে আমরা আমাদের উত্তরের দ্বিতীয় অংশে আসতে পারি আর তা হলো নিজের সাধ্য অনুযায়ী অন্যায় বাধা দেয়া আর সত্যের প্রচার করা প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব প্রত্যেক মুসলিমের জন্য নিজের সাধ্য অনুযায়ী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দাওয়াত করা আইন। ব্যক্তির জ্ঞানের লেভেলের উপর নির্ভর করে এই দায়িত্বের মাত্রার ভিন্নতা থাকতে পারে আশেপাশের পরিবেশ অনুসারে সবাইকে দাওয়া করতে হবে সালাত পড়ে না এমন ব্যক্তিকে সালাতের দাওয়াত দেওয়ার জন্য কারো ক্ষতি হওয়ার প্রয়োজন নেই আপনি জানেন যে গিবদ করা হারাম আর তাই কাউকে গিবদ করতে দেখলে আপনাকে সেটা থেকে বিরত থাকার দাওয়া দিতে হবে সাহি আল বুখারিতে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বল্লিউ আন্নি ওয়ালাউ প্রচার করো আমার থেকে একটি আয়াত হলেও আপনি যদি কেবলমাত্র একটি আয়াত জানেন তাহলে সেটাই প্রচার করুন একটি আয়াতের অর্থ পরিপূর্ণ জানলে সেটাই মানুষকে জানান আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে আর তারাই সফলকাম। সুরা আল ইমরান আয়াত একশো চার ওয়াল কুম অর্থাৎ তোমাদের কিফায়া অর্থাৎ একদল লোক থাকবে যারা বিস্তারিতভাবে গভীর ভাবে অর্জন করবে তবে আরবিতে মিন দ্বারা আলজিনস বোঝায় অর্থাৎ এই আয়াত দ্বারা সমগ্র মানব জাতিকেও বোঝানো হতে পারে মিন লিল জিন্স অর্থ মানব জাতি আর সেক্ষেত্রে এই আয়াত থেকে ব্যক্তিগত পর্যায়ের আইন দেওয়ার কথাও পাওয়া যায় মুসলিমে আছে আপনারা সবাই হয়তো বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয় আর যদি তাতে ক্ষমতা না রাখে তাহলে যেন নিজ জীব দ্বারা আর তাতেও সামর্থ্য না রাখলে তাহলে অন্তর দ্বারা কোন খারাপ দেখলে তা পরিবর্তন করার নির্দেশ প্রত্যেক মুসলিমকে দেয়া হয়েছে আর হাত দ্বারা মুখ দ্বারা এবং অন্তর দ্বারা পরিবর্তনের প্রত্যেকটির সুনির্দিষ্ট নীতিমালা ও পদ্ধতি আছে যেসব ক্ষেত্রে ব্যক্তি দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত যেমন নিজের সন্তান বা স্ত্রী সেসব ক্ষেত্রে তাদের দাওয়া করা তাদের জন্য বাধ্যতামূলক সুরা ছয় নম্বর আয়ুমান হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে দাওয়া করা ছাড়া কিভাবে আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করব, কিভাবে তাদের জাহান্নাম থেকে রক্ষা করব। প্রত্যেক ব্যক্তিকে নিজ পরিবারে দাওয়া দিতে হবে কেননা সে তাদের ব্যাপারে দায়িত্বশীল আর সে কেয়ামতের দিন এই ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে একজন নারীকে তার পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী আর পরিচিতদের মাঝে যাদের সাথে সেই নারী দেখা দিতে পারবেন এমন মানুষদের দাওয়া করতে হবে কারণ তাকে হয়তো তাদের ব্যাপারে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এমন নির্দিষ্ট কিছু পরিস্থিতি হতে পারে যেসব ক্ষেত্রে দাওয়া না করলে হয়তো তাকে জবাবদিহি করতে হবে যদি কেউ এমন কোন জায়গায় যায় যেখানে মত পরিবেশন করা হচ্ছে তাহলে তার দায়িত্ব হলো তাদেরকে বলা যে এটা হারাম কিংবা অন্ততপক্ষে সেখান থেকে চলে আসা সেখান থেকে চলে আসাও মন্দ কাজের বাধা দেয়ার একটা উপায় যদিও উত্তম হলো তাদেরকে মুখে নিষেধ করা সুতরাং আমরা বুঝতে পারলাম যে সুনির্দিষ্ট ও একনিষ্ঠভাবে দেওয়ার কাজ অর্থাৎ বিস্তারিত জ্ঞান অর্জন করে সেটা মানুষকে পৌঁছে দেয়া এমন দাওয়াত করা হলো ফর্জে কিফায়া যেমন খাওয়ারিজ মুর ও রাওয়া ব্যাপারে মানুষদেরকে জানানো যার হওয়া আলোচনা করা এগুলো ফর্জে কিফায়া তবে প্রত্যেক ব্যক্তির জন্য তার চারপাশের পরিস্থিতি অনুযায়ী নিজের সাধ্য ও জ্ঞান অনুযায়ী দাওয়াত করা আবশ্যক এটা ফর্জে আইন আমাদের ক্লাসগুলোতে আমরা ঈম অর্জনের উপর জোর দেই আলহামদুলিল্লাহ प्रश्न आते बुझते पर क्लस नियमित अंश नि एम बस छात्र प्रचुर दावा क्या जुक्त होता खुबी उत्तम और अभी एम मानुष्टर मूलत क्लसगुल् तैरि करी আমি অনেকের কাছ থেকে একটি প্রশ্ন পাই যে তারা বলেন যেহেতু আমি এইম অর্জনের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি সেক্ষেত্রে দাওয়াতে বিরতি দিয়ে সেই সময়টা তারা অর্জনে কাজে লাগাবেন কিনা এই প্রশ্নের উত্তর আমি ইমাম আহমদ ইবনে হাম্বুল রাহিমাহুল্লার কাছ থেকে দেব ইবনুল জাউজির বই মানা ইমাম আহমদে বর্ণিত আছে ইমাম আহমদের পুত্র সালি বলেন একবার এক ব্যক্তি আমার বাবার হাতে একটি কালির দোয়াত দেখতে পান লোকটি আমার বাবাকে বলেন হে আবু আসনে পৌঁছেছেন আপনি আহমদ জবাব দেন মা আল মাহবা ইলাল মাহবর কবরে যাওয়া পর্যন্ত মুহাম্মদ ইবনে ইসমাইল আসাইগের একটি দোকান ছিল যেখানে আসাইক কামার হিসেবে কাজ করতেন তিনি বলেন আমি আর আমার বাবা দোকানে কাজ করছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বুল রাহেমাহুল্লা তার জুতা হাতে নিয়ে আসলেন তিনি আমাদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তো আমার বাবা তার জুব্বা টেনে ধরে তাকে থামালেন আর বললেন হে ইমাম আহমদ আপনি কি সংকোচ বোধ করছেন না আপনি আর কতদিন এই কম বয়সী যুবকদের কাছ থেকে শিখবেন আপনি যাদের কাছে গিয়ে শিখছেন তারা হয় আপনার চেয়ে বয়সে ছোট কিংবা তাদের জ্ঞান আপনার চাইতে কম আহমদ বলেন, আমি আমৃত্যু তাদের কাছে গিয়ে শিখব কেবলমাত্র মৃত্যু আসলেই আমি থামবাহুল্লার বই জামে বায়ানুল আইম ওফাদ আছে ইবনুল মুবারক রহমাউল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আর কতদিন আইল শিখবেন কেননা তিনি সব সময় জ্ঞান অন্বেষণ করতেন তিনি জবাব দেন মৃত্যু আসার আগ পর্যন্ত আরেকবার তাকে একই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন এমন তো হতে পারে যে আল্লাহ অর্জন করতে পারিনি যদি জ্ঞান অর্জন করা শেষ করে তারপর শুরু করতে চান তাহলে আর কখনো ওই দাওয়া দেওয়াই হবে না প্রত্যেক ব্যক্তিকে তার নিজের জ্ঞান অনুযায়ী দাওয়া করতে হবে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ইলম অর্জন করা আর দাওয়া করার জন্য সময়কে সঠিকভাবে ভাগ করে নিতে হবে অর্থাৎ হেলমেট জন্য সময় দিতে গিয়ে দাওয়া করা বন্ধ করা চলবে না বরং দাওয়া দেওয়ার জন্য সময় বের করে নিতে হবে আমি আলিয়াল আল বলতে শুনেছি যে তিনি পড়তে শেখার পর থেকে তার জীবনের গত সত্তর বছরে এমন কোনো দিন যায়নি যেদিন তিনি অন্ততপক্ষে একশো পৃষ্ঠা পড়েছেন কেবল সফরের সময় এর ব্যতিক্রম হতো। যখন অসুস্থ থাকতেন তখন তিনি দৈনিক দুইশো পৃষ্ঠা পড়তেন আর যৌবনে পড়তেন দৈনিক তিনশো পৃষ্ঠা করে তিনি দৈনিক দশ ঘন্টা পড়তেন তিনি কিছুটা রসিক ছিলেন তাই তিনি বলতেন একটি গাধাও যদি সারা দিনে দশ ঘন্টা পড়ে তাহলেও সেও কিছু না কিছু জ্ঞান অর্জন করবে চিন্তা করে দেখুন দৈনিক একশো থেকে তিনশো পৃষ্ঠা প্রতিদিন দশ ঘন্টা করে তিনি তার পুরো জীবনে প্রতিদিন কতটুকু পড়েছেন আমাদের সবার এভাবেই পড়া উচিত আর শিক্ষা বা আইন অর্জন করা একটা নিরন্তর প্রক্রিয়া আল্লাহ এবং বলুন বলে আমার পালন কর্তা করুন এটা বলা রসুল্লামকে উদ্দেশ্য করে আমাকে আরো জ্ঞান দান করুন কতক্ষণ পর্যন্ত কয়দিন পর্যন্ত এ মেয়াদ শেষ হবে কখন কখন আল্লাহ নবী সাল্লাহু আলিহ্লাম এই দোয়া বন্ধ করতে পারবেন কখন না রাসুল্লা সাল্লা আলাই আ আমৃত্যু এই দোয়া করে গেছেন তাহলে আমাদের কথা চিন্তা করুন আমাদেরকে এই অর্জন করা চালু রাখতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা দাওয়া করাকে অবহেলা করব। কেউ যদি মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার বা কোনো সাইখের কাছে ঐম অর্জনের সুযোগ পায় আর তারপর শিক্ষা গ্রহণ শেষ করার পরেই কেবল অন্যকে দাওয়া দিতে বা শেখাতে শুরু করে তাহলে সে আলিম নয় সে বড়জোর একজন বর্তমানে শাইক হতে পারে কিন্তু সত্যিকার সাইখেরা মৃত্যু পর্যন্ত ঈম অর্জন জারি রাখেন আর তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর বরং আরও বেশি জ্ঞান চর্চা করেন अपनी जदिमृत पढ़ाशुना करें और पढ़ा शेष हार पर ग्रैजुएशन शेष हार पर दावार मन करें जेने जे, किते कारण ये ऋम अर्जुन को शेष नहीं दिन ज्ञान एतई गभर और विस्तृत जर थ ग्रेजुएट कर ज्ञान अर्जुन अंश शेष करबें भारत नहीं নিজের সুবিধা মতো সময় বের করে সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া শুরু করুন কিন্তু অবশ্যই দুটোর কোনটার পিছনে কতটুকু সময় দিচ্ছেন সেই ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন আপনার যদি বিস্তারিত জ্ঞান না থাকে তাহলে একদম মৌলিক বিষয়গুলি মানুষকে জানান আপনি ইহাম্মুর রসুল এই কালিমা সম্পর্কে জানলে এটার ব্যাপারে কোনো অমুসলিমের কাছে দাওয়াত দিন কিংবা আদব কোনো একটি দিক সম্পর্কে বলুন আপনি যদি নিজের মুখে দাওয়া করতে ইতস্তত করেন বা না পারেন তাহলে অন্যের মুখের কথা দিয়েই দাওয়া করুন কিভাবে ইসলামিক বই উপহার দিয়ে কিংবা কোনো দার্স বা লেকচারের অডিও বা ভিডিও প্রচার করে এতে অন্যের মুখের কথা দিয়ে দাওয়া হলেও আপনি নিজে তার সম পরিমাণ পাবেন সাধ্য জীবনে দাওয়ার জন্য কিছু সময় বের করে নিতে হবে দাওয়া কেবলমাত্র শাইক বা আলিমদের একচ্ছত্র কর্তব্য নয় রসুল উল্লাহ সাল্লাহ সময়ে যুবকরা দাওয়াত না দিলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না রসুল্লা সাল্লাহ বলেন যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ দেওয়া হলো জাহাজে থাকা মানুষদের মতো যদি জাহাজটিকে কেউ ডুবিয়ে দিতে চায় আর আমরা তাতে বাধা না দেয় তাহলে সবাই মারা যাবে আর যদি সবাই মিলে জাহাজটিকে রক্ষা করে তাহলে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে যদিও আমরা সবাইকে দাওয়ার ব্যাপারে উৎসাহিত করছি তবে অবশ্যই অবশ্যই নিজের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কেও সচেতন ও সতর্ক থাকতে হবে কোন কথা বলা দেওয়া এখন একটা মতো হয়ে গেছে কেউ হয়তো খুব ভালো বক্তা মাত্র কয়েকদিন দিন হল দাঁড়িয়ে রেখেছে আর মাথায় কুফিয়া বাঁধতে শুরু করেছে দেখা যায় সে এলাকার মসজিদে বক্তব্য দিতে শুরু করে দেয় কিংবা কয়েকটা দার্স বা লেকচার দিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছে আর তারপর কি হয় দেখা যায় একজন ব্যক্তি যে কিনা সারা জীবন মেডিকেলে পড়েছে বা সারা জীবন আইন পড়েছে বা অবস্থায় হঠাৎ করে বা আলিম হয়ে যাচ্ছে লোকজনের কাছে সে যতটা আত্মবিশ্বাসের সাথে উম্মার ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে শুরু করে সেই আত্মবিশ্বাস সাহাবার আজমাইন কিংবা চারজন ইমাম রাহিমুল্লাহ कारो ही उद्देश्य शेख है लेकिन बस भलो क्या हिसाब से शुरू करम दावा भलो क्योंकि मूल समस्या हल अने सब क्षेत्र दिन सीमारेखा सम्पर्चे थके নিজের এলাকার মানুষের মাঝে লেকচার বা খুদ্া দেওয়ার পরে তারা কুফিয়া মাথায় দিয়ে হজ করতে যায় আর ফিরে এসে সাইক বা মুফতি হিসেবে নিজেকে উপস্থাপন করে আর কেউ হয়তো ওমরা করতে যায় ফিরে এসে নিজেকে সাইক মনে করে কয়েকদিন মদিনায় অবস্থান করে সে নিজেকে সাইক ভাবতে শুরু করে সে হজের জন্য তিন সপ্তাহ মদিনায় অবস্থান করে আর এই তিন সপ্তাহে সে কতটুকু শিখতে পারে যে নিজেকে সাইক ভাবতে শুরু করে মানুষের মূল সমস্যা হলো তারা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন না আজ আমরা কে সাইক সেটা জিজ্ঞাসা করি না বরং আমরা জিজ্ঞাসা করি কে সাইক নয় আর যে কোনো জায়গায় বা পরিস্থিতিতে কোনো ইসলামী বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুললে কেউ বলে না আল্লাহ দেয় না এটা আজ খুবই বিরল একটা ব্যাপার। রহমান ইবনে একশো ১২০ জন আনসার সাহাবির সাক্ষাৎ পেয়েছিলেন আর তিনি বলেছেন যে তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তারা অন্য কোন সাহাবির কাছে পাঠিয়ে দিতেন শেষ পর্যন্ত দেখা যেত যে ঘুরে ফিরে প্রশ্নটি আবার প্রথম ব্যক্তির কাছেই ফিরে এসেছে ১২০ জনের কাছ থেকে ঘুরে ফিরে আবার প্রথম জনের কাছেই সেই প্রশ্ন ফিরে এসেছে তাদের মধ্যে এমন একজন ছিলেন না যিনি হাদিস বর্ণনা করতেন আর মনে মনে কামনা করতেন না যে তার বদলে অন্য কোন মুসলিম ভাই এই দায়িত্ব নিক তাদের মধ্যে এমন একজনও ছিলেন না যিনি ফতোয়া দিতেন আর মনে মনে কামনা করতেন না যে তার মুসলিম ভাই তার বদলে এই কাজের জন্য যথেষ্ট হয়ে যাক আজকের যুগে কি এটা চিন্তা করা যায় আজকে দিনের কোন বিষয় জানার জন্য ১২০ বিশ জনের কাছে আমি কি করব সে আপনাকেই বলবে রিপেয়ারিং সেন্টারে নিয়ে যাও অথচ ইসলামের ব্যাপারে আজকের যুগে সবাই নিজেদের সাইক ভাবে অমর আনহু, জান্নাতের সুসংবাদ পাওয়া তিনি দিনের কোনো বিষয়ে নিজের মতামত দেয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলতেন অমর ইবনুল খতাব এবং আলী ইবুতাল আনহুমা ছিলেন শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে ও শ্রেষ্ঠ আর তাদের কাছে দিনের কোনো বিষয়ে প্রশ্ন আসলে তারা কখনোই সেটার তড়িঘড়ি উত্তর দিতেন না তারা বরঞ্চ অন্য সাহাবাদের ডেকে এনে আলোচনা করতেন হয়তো তাদের মধ্যে কেউ এই নির্দিষ্ট বিষয়ে এমন কোনো হাদিস জানতেন যা অন্যরা জানতেন না अमर आलिजल्ला आनहुमा प्रश्नगुल्तर जानतना डे दे आन बरता उत्तर बेपारे शतभाग निश्चित हार्थे डाकें তবে ওই আত্মাঈ বলেন আমি সাহাবাদের মাঝে এমন লোক দেখেছি যাদের কাছে কোনো বিষয়ে ফতোয়া চাইলে তারা জবাব দেবার সময় ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন তাদের হাঁটু কাঁপত তাদের শরীর প্রকম্পিত হতো কারণ তারা আল্লাহ সুবাহকে ভয় করতেন তারা জানতেন যে এই ব্যাপারে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি অমর ইতের কাছে উপস্থাপন করা হতো তাহলে তিনি এগুলোর ব্যাপারে আলোচনা করতে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের উপস্থিত করতেন আর শাহাবি আল হাসান আল আজ থাকলে কি বলতেন কুরআনের একটা আয়াত ঠিকভাবে উচ্চারণ করতে পারে না এমন ব্যক্তিরাও মুফতি হয়ে গেছে তারা নিজেরা নিজেদের মুফতি দাবি করুক কিংবা অন্যরা তাদেরকে মুফতি বলুক আজকালকার লোকেরাও এতটাই অজ্ঞ এতটাই জাহিল যে তারা ইসলামে রহিত হয়ে যাওয়া মানসুখ হয়ে যাওয়া বিধান এনে নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করতে চায় তারা নিজেদের ইচ্ছা মতো দলিল এনে বা ফতোয়া দিয়ে বাতিলকে সঠিক বলতে চায় যেমন ফ্রিমিক্সিং ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন কেউ যদি ইসলামের কোনো বিষয়ে কথা বলতে চায় কিংবা ফতোয়া দিতে চায় তাহলে তার আগে চিন্তা করা উচিত এটা নিয়ে আল্লাহর সামনে তার অবস্থান কেমন হবে যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে কোন উত্তর তার জন্য যথেষ্ট হবে সে যেন উত্তর দেওয়ার আগে জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করে আর কেবল তারপরই যেন সে উত্তর দেয় একজন ব্যক্তি একবার ইমাম মালিককে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল কিন্তু তিনি জবাব দেননি লোকটি বলল আবু আবদুল্লাহ দয়া করে অনুগ্রহ করে জবাব দিন জবাবে ইমাম মালিক বলেন তুমি কি চাও আল্লাহর সামনে আমি তোমার কাজের জন্য দায়ী হই আমি তোমাকে কিছু জানাবো আর তারপর তুমি যে কাজ করবে তার জন্য আমি দোষী হব আর তুমি আমার উপর দোষ দিয়ে পার পেয়ে যাবে আল হাইসাম ইবনে জামিল বলেন একবার ইমাম মালিককে আটচল্লিশটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি তার মধ্যে বত্রিশটির উত্তর দেন আর বাকিগুলোর জবাবে বলেন লা আলাম আল্লাহু আলম আমি জানি না এবং আল্লাহ জানেন সারা পৃথিবীতে আজ আটচল্লিশটি প্রশ্ন করে দেখুন কয়টার জবাব পান পঞ্চাশটা প্রশ্ন করলে আজ পঞ্চাশটারই জবাব পাবেন আপনি দশটা করলে দশটারই জবাব পাবেন আজ উম্মার এমনই দুরাবস্থা একজন ব্যক্তি একবার ইমাম মালিককে বলেন আবু আবদুল্লাহ আপনি যদি বলেন যে আপনি জানেন না তাহলে আর কে জানবে বলুন আপনি তো আমাদের সময়ের মুফতি আমাদের ইমাম ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলেন আপনি কি আমাকে আমার নিজের চেয়ে বেশি চিনেন মূলত ইমাম মালিক যা বোঝাতে চাচ্ছেন তা হল আপনার কি আমাকে বিশেষ কেউ মনে হয় আমি একজন সাধারণ ব্যক্তি মাত্র আর আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে অবগত যদি ইমাম মালিকের মতো মানুষ নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে এখনকার সময়ের লোকদের কি আরো বেশি সচেতন থাকা উচিত নয় ইমাম মালিক আরও বলেন যদি ইবনে অমর রাজি আল্লাহ আনহু বলতে পারেন আমি জানি না তাহলে সেটা আমিও বলতে পারি অর্থাৎ আমি জানি না এ কথা বলতে ইবনে অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু ইতস্ত করেননি আমিও করব না অহংকার প্রতিপত্তি ও নেতৃত্বের আকাঙ্ক্ষা মানুষকে বিভ্রান্ত করে এগুলো ইমাম মালিকের মন্তব্য আর এগুলোর লোভেই মানুষ আমি জানি না বলে না জানার কথা স্বীকার করে না এখানে আমার একটি মন্তব্য আছে ফতোয়া দেওয়ার আগে অমর ইবনুল হতাব রাজিউল্লাহ তাল আনহু সাহাবাদের আলোচনার জন্য ডেকে আনতেন শুধুমাত্র তার কাছ থেকে ফতোয়া জানার জন্য দূর দূরান্ত থেকে ভ্রমণ করে আসা লোকদের প্রশ্নের জবাবে ইমাম মালিক জানি না বলতেন তার মানে কি এই যে তারা আসলেই এসব প্রশ্নের জবাব জানতেন না বা তাদের জ্ঞানের কমতি ছিল তার শাহিক বলেন তিনি বছর শৈশব থেকে তাকে পড়াতেন আর তিনি নিজেও ইমাম শাহর কাছে ফতোয়া সম্পর্কে জানতে চাইতেন বিভিন্ন বিষয়ে তার মত জানতে চাইতেন হাদিসের ব্যাখ্যায় তার মত চাইতেন ইমাম মালিক একুশ বছর বয়স থেকে ফতোয়া দিতেন তবুও তিনি বিভিন্ন কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, আমি কি আসলে দেওয়ার যোগ্য, তারা ইমামকে উল্টো জিজ্ঞাসা করতেন যদি তোমার সাইক বলতেন তুমি ফতোয়া দিতে পারবে না তাহলে কি তুমি বিরত থাকতে তিনি জবাব দিতেন নিশ্চয়ই বিরত থাকতাম এর আগে আমরা ইবনুল জাউজির দুইজন প্রিয় ও বিদগ্ধ সাইকের কথা জেনেছি আনারি ছাত্ররাও উত্তর দিতে পারে এমন ফতোয়া দেয়া থেকেও তারা অনেক সময় বিরত থাকতেন কিন্তু ভেবে দেখুন এর মানে কি এই যে তারা এসবের বিষয়ে জ্ঞান রাখতেন না আমাদের গাইব সম্পর্কে কোনো জ্ঞান নেই তবে আমি মোটামুটি নিশ্চিত যে তারা এসবের জবাব জানতেন আমার ধারণা এসব বিষয়ে আলিমদের একাধিক মত বা একাধিক হাদিস থাকায় তারা পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে কোন মতটি সঠিক তারা হয়তো নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ নিশ্চিত ছিলেন কিন্তু আমি যা জেনেছি তাতে এটাই আমার ধারণা আপনার অফিসের বস যদি আপনার বিবেচনার উপর কিছু কিছু বিষয়ের ভার ছেড়ে দেন তাহলে সেসব বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অনেক চিন্তাভাবনা করবেন অন্যদের মত জানতে চাইবেন আপনি চান আপনার বসকে খুশি করতে তাই সিদ্ধান্ত নেবার আগে একে ওকে জিজ্ঞাসা করবেন যাতে বুঝতে পারেন আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কি না আপনি যদি কোনো রাজা বা রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা হয়ে থাকেন আর আপনার উপর কিছু কাজ করার দায়িত্ব দেয়া হয় তাহলে অবশ্যই আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন যে আপনি শতভাগ সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন এসব ক্ষেত্রে আপনার দায়বদ্ধতা অফিসের বস বা রাষ্ট্রপ্রধানের কাছে একইভাবে যে ব্যক্তি ফতোয়া দেন তার দায়বদ্ধতা স্বয়ং আল্লাহ কাছে কারণ এই ব্যাপারে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর জবাবদিহি করতে হবে কোন ভুল হলে আপনার বসের কাছ থেকে আপনি পার পেতে পারেন রাজা বা প্রেসিডেন্টের কাছ থেকে রেহাই পেতে পারেন কিন্তু আল্লাহর হাত থেকে কিভাবে রেহাই পাবেন নিষেধ করেছেন আর এটা সবচেয়ে বড় হারাম কাজগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয় ইবনুল কাইম একে সর্বনিকৃষ্ট গুনহার মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছেন সুরা আল আরাফের তেত্রিশ নাম্বার আয়তে Allah subhanahu wa ta'ala, Rasulullah sallallahu alayhi wa sallam ki bolin, Qul innama harram rabbil fawahisha ma zuhra minha wa ma batan, wal-ithma wal-baqiyya bi-wayri al-haq, wa an tushriku billahi ma lam yunazzil bihi sultana, wa an taqulu ala Allahi ma la আপনি বলে দিন আমার পালন কর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গুণা অন্যায় অত্যাচার এবং আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা বলা এমন কথা আরোপ করা যা তোমরা জানো না ইবনুল কঈম রাহেমাহুল্লাহ বলেন আল্লা সুবাহ বিভিন্ন গুনাকে বিভিন্ন শ্রেণীতে ফেলেছেন এই আয়াতে তিনি চার শ্রেণীর গুণার কথা বলেছেন শুরু করেছেন ফাওয়া কবিরা গুনা যেমন জিনা বা দিয়ে দ্বিতীয় অবস্থানে উল্লেখ করেছেন জুলুম এরপর বলেছেন আর তারপর উল্লেখ করেছেন সর্বনিকৃষ্ট মাত্রার গুনার কথা না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা না জেনে আল্লাহর ব্যাপারে কিছু আরোপ করা আল্লাহ শুরু করেছেন সবচেয়ে কম মাত্রার গুণা দিয়ে আর শেষ করেছেন সবচেয়ে খারাপ মাত্রার গুণা দিয়ে একশো ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের মুখ থেকে সাধারণত যেসব তেমনি করে তোমরা বিরুদ্ধে অপবাদ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না আতে ইবনে ইয়াকুব এবং ইবনে ওয়াহাব বলেন তারা ইমাম মালিককে বলতে শুনেছেন যে তার পূর্ববর্তী সালাফগণ কখনো হারাম বা হালাল শব্দোদয় ব্যবহার করতেন না তারা বলতেন আমরা এটা পছন্দ করি বা আমরা এটা অপছন্দ করি অমুক কাজ করা উচিত বা অমুকটি করা উচিত নয় তারা হালাল ও হারাম শব্দগুলো ব্যবহার করতেন না কারণে বলেন বলুন अच्छा लक्ष्य कर देखो जाना तुम्हारे रिजिक हिसेबी अवतीर्ण कर मध्य के हराम और को हालाल सब्यस्त कर तुम्हें कि आल्ला निर्देश दिए ना कि आल्लर ऊपर अपबाद आरोप कर আজকের দিনের অনেক অজ্ঞ জাহেল ব্যক্তি কেবলমাত্র কয়েকটা বই পড়ে যখন দেখে ইমাম আহমদ ইম নে হাম্বল রাহেমাহুল্লা কোনো বিষয় তার অপছন্দের কথা উল্লেখ করেছেন তখন তারা এটা বুঝতেও পারে না যে তিনি মূলত হারাম বুঝিয়েছেন কেননা ইমাম আহমদ হারাম শব্দটি ব্যবহার করতেন না আর আমি এর আগেও উল্লেখ করেছি যে একা একা কোন শিক্ষক ছাড়া পড়া রিল্ম অর্জনের সঠিক উপায় নয় ওলামাদের মধ্যে অনেকেই হারাম শব্দটি ব্যবহার করেননি এটা অনেক ছাত্রের মধ্যে বিভ্রান্তি বা কনফিউশন সৃষ্টি করেছে যেখানে সালাফরা মাকরু শব্দটি ব্যবহার করেছেন হারাম বোঝাতে আর এটা তাদের মধ্যে সাধারণভাবে প্রচলিত একটি বিষয় ছিল ও মুসলিম শরীফে এসেছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসর আল্লাহআল আনহু বলেন আল্লাহ সুবাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে নেন না বরং তিনি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে উঠিয়ে নেন। তাই যখন আলিমরা আর থাকেন না তখন কেবল অজ্ঞ ও জাহেল ব্যক্তিরা অবশিষ্ট থাকে আর তখন এই জাহেল ব্যক্তিদের কাছে ফতোয়া চাওয়া হবে আর তারা জ্ঞান ছাড়া ফতোয়া দিবে এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ফদল্লু ও আদল্লু এরা নিজেরাও পথভ্রষ্ট এবং তারা অন্যদেরও পথভ্রষ্ট করে তাই আপনি নিজে যা সঠিকভাবে নিশ্চিতভাবে জানেন সেই বিষয়গুলোর দাওয়াত দিন আর যা জানেন না তা নিয়ে দাওয়াত দিবেন না কেউ এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করলে বলে দিন যে আপনি জানেন না কিংবা সময় নিয়ে সেই বিষয়ে পড়ালেখা করে তাকে জানান তবে তাই বলে দাওয়াত দেয়া বন্ধ করে দেবেন না বলবেন না যে আমি কিছু জানি না তাই দাওয়াতও দেব না বরং যা জানেন তা জানান আর যা জানেন না সেই বিষয়ে বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডবল কম